السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ যে যেখানে বসে দূর দূর কাছে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله رضيت بیان اعتقاد اهل السুনه والجماعه اهل السুনه والجماعتর আকীদার আমরা গিয়ে গত পর্বে আলোচনা শুরু করেছিলাম যে নবীরা কিভাবে নির্বাচিত হন দুনিয়ার বুকে মানুষ অনেক কিছুই নির্বাচন করে নিজেরা অনেকে ভোট দিয়ে নির্বাচন করে পছন্দ অনেকে আপনার ভোট নয় বরং সংখ্যাগরিষদের ভিত্তিতে নির্বাচন করে অনেকে এটা আল্লাহ তিনি ভালো জানেন তিনি জানে না কোরআন কারিমা আল্লাহ বলেছেন আল্লাহ ইমা আল্লাহ সুরা বাকার একশো পাঁচ নম্বর আয়ত্ত আল্লাহ বলেন যে তিনি তার রহমতের ব্যাপারে তিনি ভালো করেই জানেন যা কাকে দিয়ে তার দায়িত্ব আদায় হবে এবং তিনি কে এই কাজের উপযুক্ত এটা তিনি ভালো করেই জানেন এই জন্য আল্লাহ তালা বলছেন যে তার রহমতের জন্য কাকে ইচ্ছা তিনি যাকে ইচ্ছা তিনি বেছে নেবেন এটা তিনি নির্ধারণ করে রেখেছেন এবং তিনি হচ্ছেন দয়ার মালিক বড় দয়ার মালিক তিনি যাকে ইচ্ছে তাকে দয়া করেন বিষয় এই আয়াত এবং আরেকটি আয়াত আল্লাহ আল্লাহ আল্লাহ করে নেন ফিরেস্তাদের থেকে রাসুল এবং মানুষদের থেকেও নিচু আল্লাহ সর্বস্বতা সর্বদ্রষ্টা অন্য আয়তা আল্লাহ আল্লাহ ভালো করে জানেন তার রিস কোথায় রাখবেন কোথায় তার কাকে রসুল বানাবেন এটা ভালো করে জানেন সুরা একশো চব্বিশ নম্বর আয়াত এই আয়াতগুলো অর্থ হচ্ছে যে তিনি আল্লাহতালা ভালো করে জানেন যে কে এই কাজের উপযুক্ত এবং কে এগুলে নিয়ে যথাযথভাবে দাঁড়াতে পারবে এই জন্য তিনি এর জন্য এই কাজের জন্য তিনি এমন লোকদেরকে তিনি চয়ন করবেন যারা এ কাদের উপযুক্ত এ আয়াত এ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এই দেশালাত এবং নব্যের জন্য যাদের অন্তর পবিত্র এবং আত্মা পবিত্র এবং যারা বংশ দ্বরা বংশের দিক থেকে তারা উত্তম এবং তাদের ঘরের দিক থেকে তারা ভদ্র ঘর এই সমস্ত ঘর থেকে আল্লাহ তালা স্পেশালি বেছে নিয়ে দেন যে কাকে তিনি নবী এবং রসুলক হিসেবে পাঠাবেন এই আমাদের পূর্বশীরা সবসময় বলতেন যে নবত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন আল্লাহর পক্ষ থেকে এমন একটি গ্রহণ এমন একটি এমন একটি জিনিস আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা জিনিস আল্লাহ তালা গ্রহণ করেন যে বান্দার গুনাগুন দেখে তিনি সেটা গ্রহণ করে থাকেন তাহলে বোঝা যে বান্দার গুণাগুণ দেখে যখন আল্লাহতালা তাকে সেই হিসাবে গ্রহণ করে থাকেন এই গুনাগুণ যদি না থাকতো আল্লাহতলা তাদেরকে গ্রহণ করতেন না এখানে এই গুণাগুণের বিষয়টি আমাদের সব সময় রাখতে হবে যে গুণাগুণের বিষয়টি আল্লাহতালা তাদেরকে সেই গুণাগুণ তৈরিতে ছোটকাল থেকেই সহযোগিতা করেন ওয়াস্তানার তুক আলী ন্যাফসি আল্লাহ তালা বলেছেন আমি যেমন আল্লাহ তালা বলেছেন মুসাই আল্লাহ ইসলাম সম্পর্কে যে আমি আপনাকে তৈরি করেছি আমার নিজের জন্য এবং আল্লাহতালা তৈরি করেন সুতরাং এই ভালো বংশ তার ভদ্র সমাজ এবং ভদ্র পরিবার এবং উত্তম কর্মকাণ্ডে তারা বড় হয়েছে এদের থেকে আল্লাহ তালা বিশেষ করে নবী রাসুলদেরকে আল্লাহ তালা পছন্দ করে নেন এখানে মূলত কেউ এটা বলতে পারে না যে আল্লাহতালা কোনো বিনা কারণেই কাউকে নবী হিসেবে রাসুল হিসেবে নিয়েছেন আশা মনে করে থাকে যে আল্লাহ তালা বিনা কারণে কাউকে যাকে ইচ্ছা তাকে তিনি রসুল হিসেবে নিতে পারেন সেটা সেরকম নয় বরং তিনি নেন তিনি জানেন কোথায় তার অনুবোধ দিলে কাজে লাগবে এবং তারা যথাযথভাবে কাজটি করতে পারবে এরকম হ্যাকমত তিনি দেখে শুধুমাত্র নবিরাসুল নির্বাচন করে থাকেন এটা হলো বিশুদ্ধ কথা আশাহারা যারা অস্বীকার করে থাকে নবিরাসুলের এই এখতিয়ারের বিষয়টি যে তারা মনে করে যাকে ইচ্ছা তাকে নিতে পারে এটা অস্বীকার কারণ হচ্ছে তারা মনে করে যে আল্লাহ তালা কর্মের মধ্যে কোন হ্যাকমত নেই কথা ঠিক না আল্লাহ প্রত্যেকটি কাজের মধ্যে রয়েছে কেউ জানে কেউ জানে না জানলে আলহামদুলিল্লাহ না জানলেও আমরা সেটাকে বিশ্বাস করি আল্লাহ কোন কোনো একমতের কারণেই কোন কোন বিধান দিয়েছেন এবং এক জিনিসগুলো অস্বীকার করলে এই হ্যাকমতগুলোকে অস্বীকার করলে সেই বিধানের গুরুত্বই থাকে না যেমন আল্লাহ তালা হারাম করেছেন যে সমস্ত জিনিস সেগুলো কেন করেছেন সেগুলোর মধ্যে কোনো ক্ষতিকর দিক আছে যেমন আল্লাহ তালা মানুষ অন্যায় অশ্লীলতাকে হারাম করেছেন কারণ সেগুলো করলে মানুষের ভিতরে সে সেগুলি বিরূপ প্রভাব পড়ে এবং সেগুলি দুনিয়ার বুকে ফেতনা ফসাদ তৈরি করবে আল্লাহ তালা সেভাবে হারাম করেছেন তবে আল্লাহ তালা যে শরীয় দিয়েছেন সেইভাবে সেখানে যেভাবে হ্যাকমত রয়েছে তেমনি আল্লাহতালা মানুষকে মানুষদের থেকে এবং ফেরত থেকে রাসুল নেওয়ার ক্ষেত্রে তার হ্যাকমত রয়েছে এবং সেই হ্যাকমত অনুসারে তার হ্যাকমতের তাকাদা অনুসারে চাওয়া অনুসারে তিনি মানুষদেরকে সেখানে मानुष्टि ग्रहण कर नबी एम रसुलिस नबीव रसुल्ला जिस तरह नबी एवं रसुल एख्तिर कर पसंद करके ये क्योंकि आल्लाजे एख्तीय कर हाथ नहीं हाथ नहीं क्या मन कर मानुष भलो क्षेत्र আল্লাহ তালা মানুষ ভালো কাজ করে করার কারণে আল্লাহ নিতে হবে মনে করে থাকে যে নবত এবং রেসালাদামূলক আল্লাহর জন্য যদি ভালো কাজে লিপ্ত থাকে তাকে নেয়া বাধ্যতামূলক এই জিনিসটার কারণে আশায় মৈতাজিরা অন্যান্য মতবাদ থেকে আলোচনাদ জমাতের মত থেকে বাইরে চলে গেছে যেমনিভাবে আশায়া আল্লাহ তালা একমতকে অস্বীকার করার কারণে আলোচনাত জমাতের মত থেকে বাইরে চলে গেছে এখানে আরেকটি গুষ্টি আছে যারা মনে করে থাকে যে আল্লাহ তালার এই আল্লাহ তালা যে আল্লাহ তালা তিনি মানুষদের থেকে মানুষদের থেকে এবং ফের থেকে রাসুল এখতিয়ার করে থাকেন চয়ন করে থাকেন এটা মূলত মানুষ ইচ্ছা করলে বিভিন্ন কর্মকাণ্ড করে তা নিজেরা এই কাজের যোগ্য হতে পারে এবং তারা এই জিনিসটা ছিনিয়ে নিয়ে আসতে পারে আল্লাহ তালা নব তেমর বিশেষ করে তথাকথিত দার্শনিক যারা ইবনে ফারাবি ইবনে সিনা এরা মনে করে থাকে যে নব তেমর সালদ শুধু আল্লাহর দান নয় বরং এখানে মানুষ ইচ্ছা করলে নিজেরা কোনোভাবে সেটাকে গ্রহণ করে নিতে পারে তারা বলে থাকে যে তিন তিনজনের তিনটা মৌলিক বিষয় যদি কারোর মধ্যে একত্রিত হয় সে নবী হয়ে যাবে নামাজ যেন এই জিনিসটা যেন তাদের হাতে এর মূল কারণ হচ্ছে তারা তো আসলে স্রষ্টার প্রকৃতিক প্রেরণ করাটাকে তারা বিশ্বাস করে না মনে করে থাকে যে কোন রকমের এই জাতীয় কোনো কথা বা মিথ্যাফিজিকিয়া বা যে সমস্ত মা যে সমস্ত কথা মানুষ বলে থাকে কোন গুরুত্বপূর্ণ কথা সেগুলো ওই সময় আসবে যখন মানুষের মধ্যে তিন ধরনের গুণের সমষ্টি গুণের সমাহার ঘটবে তারা বলে থাকে যে প্রথম গুণ হচ্ছে কুআতুন কুদসিয়া। যে পবিত্র কিছু শক্তি তার মধ্যে থাকবে যা দিয়ে সে শিক্ষা শিক্ষক ব্যিতে জ্ঞান অর্জন করতে পারবে যা অনেক সময় তারা মনে করে থাকে এটা যে বড় ধরনের তপস্যার মাধ্যমে সেটা অর্জিত হয় এই তপস্যার মাধ্যমে তাদের অন্তর আকলুল ফাঁকাল থেকে অর্থাৎ কার্যকরী বিবেক থেকে কিছু নেয়ার জন্য তৈরি হয়ে থাকে সেজন্য সে নবী হতে পারে আবার দ্বিতীয় গুণ বলে থাকে যে প্রথম হচ্ছে কুয়া কুৎসিয়া পবিত্র একটি শক্তি দ্বিতীয় গুণ বলে কুয়া খেয়ালিয়া অনেক ধারণা বশবর্তী হতে পারে ধারণা বশবর্তী বশবর্তী হয়ে অনেক কিছু শক্তি প্রচণ্ড ধারণা শক্তিশালী ধারণার অধিকারী হতে হয় তাকে হলে সে অনেক নবীয়তের বা রিসারতের জিনিস ছিনিয়ে নিয়ে আসতে পারে এই তারা মনে করে থাকে যে যে নবুয়ত এবং রেসারত্বের যে বাণী সেগুলো ফেরেস্তা বলে আকুল ফাহাল থেকে ফেরেস্তা যাদেরকে বলা হয় তারা আকুল ফাহাল তাদের থেকে নিয়ে আসে মানুষ জোর করে কেন তাদের মধ্যে এই ধারণা প্রচন্ড শক্তিশালী ধারণার অধিকারী যদি তারা হয় তখন সেখান থেকে তারা নিয়ে আসতে পারে আরেকটি জিনিস তারা বলে থাকে তৃতীয় যে শক্তি তাদের মনে করে থাকলে সেটা তারা নবুয়ত্ব এবং রেসারত্বের शरत जा पे जाने मन थे आत्विक शक्ति माध्यम तरह कथा तर किस मध्य जख बला तब पड़े प्रभाव पड़े से तैरीय तरह कथा हे एक मानुष कित নবী এবং রসুল হয় তাদের তিনাখত্রিত নবী এবং রাসুল হতে পারে যে কোনো মানুষই যার মধ্যে কুয়া কুচিয়া শক্তিশালী কোন পবিত্র কোন ক্ষমতা থাকে দ্বিতীয় হচ্ছে প্রচন্ড ধারণা করার ক্ষমতা থাকবে আর তৃতীয় হচ্ছে আত্মিক শক্তি থাকবে এই তিন ধরনের শক্তি থাকলে যে কোনো মানুষের নবী এবং রাসুল হতে পারে আসলে এটা এগুলি সবই হচ্ছে ভ্রষ্টতা নবী এবং রাসুল আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহাল বলছেন আল্লাহ ইস্তফি মিনাল মালাই তু রসুল আল্লাহ তালা মানুষদের থেকে এবং ফেরিস্তাদের থেকে রাসুলদের আল্লাহ পছন্দ করে নেন অন্য আয়তাল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ তারাই আল্লাহ তিনি ভালো করে জানেন কোথায় তিনি রাখবেন তার রেসা আলতকে তিনি ভালো জানেন যাদের মধ্যে যোগ্যতা আছে যাদের মধ্যে যোগ্য করে তিনি ছোটকাল থেকে তৈরি করেছেন এই যোগ্যতার কারণে তিনি তাদেরকে আল্লাহ তালা রে নবত সারাতে ভূষিত করবেন সেখানে মানুষের কোনো হাত নেই কোনো গবেষণা করে কোনো রকমের তপস্যা করে অত কোনো রকম বড় ধরনের চিন্তা করে বা কোনো কোনো প্রভাব খাটিয়ে এ কোনটাই তারা নবী নবী ও রসুল হওয়ার যোগ্যতা অর্জন করে না আমাদের মুসলিমদের মধ্যে যাদেরকে গণ্য করা হয় এই জাতীয় ফার আবী ইবনিস সিনা যে ধারণা করে থাকে এসবই হচ্ছে এই আল্লাহ তালার কর্তৃক সরাসরি রসুল প্রেরণকে অস্বীকার করা তারা মনে করে থাকে তারা রসুল প্রেরণের প্রয়োজন নেই তারা এই তিনটি শক্তি তাদের অধিকারী যদি হতে পারে তারাও রসুলদের রসুলদের মতো ভবিষ্যতের কথা বলতে পারবে এবং রসুলদের মতো তারাও নতুন নতুন পথ মানুষকে দেখাতে পারবে এই তিনটি শক্তি তারা মনে করে থাকে কুয়া কুৎসিয়া আরেকটি হচ্ছে কুআ রুহাইয়া বা কুয়া নেপসিয়া একটি হচ্ছে কুয়া খেয়াল বা ধারণাগত শক্তি এগুলি আসলে সবই পদভ্রষ্টতা আল্লাহ এবং তার রসুলের মত তার রসুলের রসুলের মতের বিরোধী কথা এবং আল্লাহ জামাতের মতের বিরোধী কথা দ্বিতীয় যে কটি আমরা বলেছিলাম যে আসলে আরেকটি গোষ্ঠী যারা এই মতে এই পথ থেকে দূরে সরে গেছে তারা মনেই করে থাকে যে নবীয়ত এবং রেসাত আসলে কিছুই না কি কেউ কেউ তারা নবী এবং রসুলদেরকে ইবলিশ বলে বলে থাকে না ওজুবিল্লা তারা মনে থাকে যে তারা মান কিছু শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় যেমনি এবার কাফেররা বলতো যে এরা তো আমাদের মত আমাদের অর্জন করতে চায় ঠিক এই জিনিসটা এখনো রয়েছে অনেকেই মনে করে থাকে নব্বই তমর সালাত কিছুই না তারা একটি গোষ্ঠী এসেছিল তারা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য প্রচেষ্টা চালিয়েছে আসলে নব্বয়তালাতের কোন স্থান নেই তারা আসলে মৌলিকভাবে নব্যতালতে বিশ্বাসী নয় মূলত ইস মুসলিম মাত্রেই বিশ্বাস করতে হবে যে নব্বই তুমি আল্লাহর পক্ষ থেকে দেয়া বিশেষ দান এবং তাদেরকে এই দান করা হয় যাদের বিশেষ গুণ রয়েছে এবং গুণ তৈরি গুণ ছোটকাল থেকে বা তাদের পরিবার গ্রহণ করা থেকে আল্লাহ তালে বিশেষ যোগ্যতা দেখেই শুধুমাত্র তাদেরকে নব্বই তোমর দিয়ে থাকেন এই ইমান আমাদের সব সময় পোষণ করতে হবে বস্তুত দার্শনিকদের এই নীতি সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী কর্মকাণ্ড বলে আমরা মনে করি এই দার্শনিকরা আসলে যে জিনিসটি বিশ্বাস করে থাকে সেটা হচ্ছে নাজরিয়াতটাকে বলা হয় বা দর্শন অর্থাৎ যা বলতে পারি যে কোনো সরাসরি সৃষ্ট জিনিস নয় আল্লাহ তাল মানুষ সৃষ্টি করেছেন বা সবকিছু সৃষ্টি করেছেন এই জাতীয় কোনো কিছু তারা বিশ্বাস করে না তারা মনে করে যে কোনো কিছু এই এই যে ম্যাটেরিয়াল বা এই যে জিনিসগুলো পৃথিবীর যে উপাদান বা সৃষ্টি অনেক উপাদানগুলি আগেও ছিল এগুলি ঘুরতে ঘুরতে বা চলতে চলতে একসময় তা থেকে কিছু জিনিস বেরিয়ে পড়েছে এবং তা থেকে মানুষ সৃষ্টি হয়েছে পৃথিবীর সৃষ্টি হয়েছে জমিন সৃষ্টি হয়েছে আকাশ সৃষ্টি হয়েছে ইত্যাদি জিনিসগুলো তারা মনে করে থাকে এই যে জগতে যা কিছু দেখা যাচ্ছে এগুলো আল্লাহ আল্লাহতলা সৃষ্ট সরাসরি সৃষ্ট বলে তারা মনে করে না এই জন্য এটাকে বলা নাজরিয়াতুল ফয়েদ বা ফয়েদ বলা হয় বা উপচে পড়া বা কোনো কিছু থেকে বের হওয়া বের হয়ে আসা তার ইচ্ছার বিরুদ্ধে আসা কোন একটা দর্শন তারা মনে করে থাকে। তারা দশটি আকল আছে নয়টি ফালাক আছে তারা মনে করে আকুল আউয়াল আকলসাহ সারসকে তৈরি করেছে এভাবে তারা মনে করে থাকে কিভাবে তৈরি হয় আকল এবং ফালাকের মধ্যে সংমিশ্রণে নতুন আকল তৈরি হয় এরকম তারা মনে করে থাকে এ সবই হচ্ছে মানুষের ধারণা এই জাতীয় ধারণার বাইরে এই জাতীয় ধারণার বাইরে কোরআন এবং সূন্যায় যাই এসে সেটাকেই ইমিশের উপরে ইমেন্টতে হবে এই ধারণাগুলো শুধুমাত্র তাহার রোসা তাহ মিনা ধারণা ছাড়া আর কিছুই নয় এর অর্থই হচ্ছে তারা অস্বীকার করে যে আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করেছেন বা এই যে জগত এটাকে তারা মনে করে তাকে প্রাচীন আর কখনো সেটা নতুন করে তৈরি করেছেন কেউ এটা তারা বিশ্বাস করে না এবং তারা এটাও মনে করে এটা কোনোদিন শেষ হবে এটাও তারা বিশ্বাস করে না তারা মনে করে যে চলছে চলবে ইনহে মাহি হিয়া তুন দুনিয়া নাম তো না হিয়া যে আমাদের দুনিয়ার জীবনে আমরা আসছি আবার চলে যাব কিন্তু আমরা মূল জিনিস যে ম্যাটেরিয়ালিজম যাদেরকে বলা মানে তারা মনে করে যে ম্যাটেরিয়ালিস্ট তারা মনে করে সব কিছুই আগেও আছে এখনও আছে ভবিষ্যতে থাকবে কখনো শেষ হয়ে যাবে না এদের মধ্যে একটি গোষ্ঠী ফেরেস তাকে অস্বীকার করে থাকে এদের মধ্যে অনেকেই এই তাদের মধ্যে দেখা যায় যে তারা নব শেষ হয়ে যাবে এটা অস্বীকার করে থাকে এই জন্য এই দার্শনিকদের মধ্যেই একটি গোষ্ঠীকে দেখা যায় তারা মনে করে যে নবতের পথ এখনো উন্মুক্ত রয়েছে যারাই নবতের দাবি করেছে এরা মূলত দর্শনশাস্ত্র দ্বারা প্রভাবিত ছিল দর্শন শাস্তা প্রভাবিত ছিল বিশেষ করে পরবর্তী যারা নবোধ দাবি করেছে যেমন গোলা মহম্মদ কাদিয়ানী এরা কিন্তু মূলত দর্শন শাস্তার প্রভাবিত ছিল তারা মনে করেছে যে যদি যদি নিজের উপাসনা দিয়ে নিজের তপস্যা দিয়ে নিজের প্রচেষ্টা দিয়ে করে যদি কোনো আমরা নবদ প্রাপ্ত হতে পারি যেভাবে দর্শনিকটা বলেছে তবে নবতের দজা বন্ধ হবে কেন নামিল্লাহ আসলে কিন্তু নবত আল্লাহর পক্ষ থেকে এক তিয়ারের বিষয় পছন্দের বিষয় নবত কোনো তপস্যার বিষয় নয় বা উপাসনার বিষয় নয় বা প্রচেষ্টার বিষয় নয় এটা আমাদের মনে রাখতে হবে যারা এই মতে বিশ্বাসী ছিল তার মধ্যে আমরা বলেছিলাম যে বিখ্যাত মত এই মতবাদী বিশ্বাসীদের মধ্যে বিখ্যাত ছিল ফার আবী মুবাস ফতে এরা এই জন্য নবীর উপরে দার্শনিকদের প্রাধান্য দিত এটা আমরা আগেও বলেছি এদের মধ্যে আরেকটি জিনিস আরেকটি গোষ্ঠী দেখা যায় এদের থেকেও আরেকটি গোষ্ঠী বের হয়েছে যারা যেমন ইবনে আরবি এরা মনে করতো যে নবতের স্থান হচ্ছে ওলির নবুতের স্থান হচ্ছে ওলির অলির নিচে আর দার্শনিকরা সর্বোচ্চ স্থানে অবস্থান করতেছে এটা তারা মনে করত এই জন্য সে সে বলতেছে মকামুল নবুয়তে ফিভার জাকিম ফুয়েকার রসুল এবং দুনাল অলি যে নবুয়তের স্থান হচ্ছে রসুলদের উপরে আর নবুতের স্থানে অর্থাৎ তাদের স্থানটা তারা যে নবত দাবি করতেছে দার্শনিকের জন্য সেটা রসুলদের উপরে এবং অলিদের নিচে অর্থাৎ অলিরা যেন অলিরা যেন নবতের উপরে স্থান পেয়েছে অর্থাৎ এই জিনিসটাকে আমাদের ইমাম অস্বীকার খণ্ডন করছেন অস্বীকার করেছেন তিনি বলছেন নবী ইন ওয়াহেদ আফদারুমিন জামিল একজন নবী সমস্ত অলি থেকে উত্তম সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই জাতীয় বিশ্বাস যদি না রাখি যে নবী আল্লাহর পক্ষ থেকে এবং রিসালত আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান এবং সেই দানের জন্য তিনি লোক তৈরি করেন এবং যারা তখনকার শ্রেষ্ঠ মানুষ তাদের মধ্যে আল্লাহ তার দিয়ে থাকেন এই বিশ্বাস যদি আমরা না করি তাহলে আমাদের নব নবুত এবং রিসালতান আমাদের সুপ্রতিষ্ঠিত হবে না আল্লাহ আমাদেরকে নব্বত এবং রিসাল সত্যিকার ইমান রাখার তহভিক দান করুন ও সালাম আলিকুম রহমতুল্লাহ ওবরাকাতু